বাংলা মানবতা সমাধান সালামুকুম রহমতুল্লাহ আল্লাহ ফুল পঁয়ত্রিশে নূ আলি সাল্লামের ঘটনা এবং তার জাতিকে যে ইমান এবং ইসলামের দাওয়াতের ঘটনা এ সম্পর্কে ইরশাদ করেছেন আল্লাহ ফকরবুল আলমিন ইফতরাহ তারা কি কথা বলবে যে এই নূহ নিজের পক্ষ থেকে তার কথা তার ইমান ইসলামের কথা তার ধর্মের কথা এগুলি রচনা করে নিয়েছে কুল হে নবী বলে দাও এন ইফ তারাই আমি যদি তা রচনা করে নিই ফাল ইসরামি তাহলে আমার এই অপরাধের দায়িত্ব আমার ওপর ওয়ান আতুজ রেমুন আর যে অপরাধ তোমরা করছো তা থেকে আমি দায়িত্বমুক্ত এর দায়িত্ব আমার নেই আর হতে পারে যে আয়াতনী করিম সাল্লি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে যে তারা বলবে অর্থাৎ মক্কার মুশেক কাফেররা বলবে ইফতারা মোহাম্মদ সাল্লাই এই কোরআনকে নিজের পক্ষ থেকে রচনা করে নিয়েছে হেনাবি বলে দাও এন ইফতারাই তহু আমি যদি এটা কি নিজের পক্ষ থেকে রচনা করি ফালে আমি তাহলে এই অপরাধ আমার সুতরাং এর দায়িত্ব হচ্ছে আমার আমি এর শাস্তি ভোগ করব। আ না তুজরে মুন আর তোমরা যে অপরাধ করছো সেই অপরাধের শাস্তি থেকে আমি মুক্ত এর শাস্তি তোমাদের উপর বর্তাবে আল্লাহ পাকের সাথ করছো আল্লা পক্ষ থেকে ওই করা হইল যে তোমার সম্প্রদায়ের কেউ ইমান নিয়ে আসবে না আমানা। তবে যারা ইমান নিয়ে আসার ওরা ইমান নিয়ে চলে এসেছে ওরা ইমান নিয়ে চলে তাদের সংখ্যা অতি অল্প ছিল ফালাতফতাইস বেমাকানুয়া ফালুন সুতরাং তারা যা করছে অপকর্ম পাপ কুফুরি এবং বিরুদ্ধাচরণ অহংকার তাতে তুমি হাহুতাস করিও না কোনো আক্ষেপ করিও না নৌ আলী ইসলাম সাড়ে নয়শো বছর ধরে তাদেরকে হৃদায়তের রাস্তার দিকে ডেকেছিলেন কিন্তু অল্প কিছু সংখ্যক শুধু ইমানের দিকে এসেছিল পাক বললেন যে ওয়াসনাইল ফুলকাবে আনেনা ওয়াহিয়েনা তুহাতে আর তুমি নৌকো তৈরি করো আমার চোখের সামনে ওয়া ওয়াহিয়ানা আমার আদেশ অনুসারে আমার ওয়াহির ভিত্তিতে আর যারা জুলাচার করেছে তাদের ক্ষেত্রে তুমি আবেদন করিও না ইনকোন কারণ তাদেরকে ডুবিয়ে ধ্বংস করা হবে তাদেরকে নিমজ্জিত করে দেওয়া হবে মর আলিহ মালা ইন তসখার কুমক আল্লাহ বলছেন যে নৌ আলি সালাম এ নৌকো তৈরি করছিলেন ওকুল্লামা মর্রা আলিহ মালা উমিন কৌমিহি তাঁর সম্প্রদায়ের প্রধানরা নেতা লোকেরা যখনই সেখান দিয়ে অতিক্রম করেছিল তখনই তারা সাক্ষু মিন্ন নু আলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো কাল তখন নুআসাল বলো ইন তাসো মিন্না, যদি তোমরা আমাদেরকে ঠাট্টা করো আজকে ফাইনা নাস খারো মিনকুম কামা তাস যেমন তোমরা আজকে ঠাট্টা বিদ্রুপ করছো সেই রকমই একদিন আসবে যেদিন আমরা তোমাদেরকে নিয়ে ঠাট্টা করব। করবো ফসোফাতে এবং শীঘ্রই জানতে পারবে মাইয়া তিহ আজাব ইকজি যার ওপর আজাব আপতিত হবে তাকে অপদস্থ করে ছাড়বে ও ইয়াহেল আলি আজাব মুকিম এবং তার উপর স্থায়ী আজাব নেমে আসবে আল্লাহাক বলছেন যখন আমার আদেশ চলে আসলো অর্থাৎ আমার আজাবের আদেশ চলে আসলো যে নৌ আলি ইসালামের জাতিকে আমি বন্যায় ডুবিয়ে ধ্বংস করবো ওয়া ফারাতনুর এবং তন্দুর পানিতে উথলে উঠল। তন্দুর থেকে চুলা থেকে পানি ওঠা শুরু হইল কল্যাণ তখন আমি বললাম এহমেল ফিহা মিন কুল্লিন জস নইন তুমি এতে চাপিয়ে নাও প্রত্যেক জীব থেকে প্রত্যেক প্রাণী থেকে এক একজোড়া করে দুটো দুটো করে ও আহলাকা এবং তোমার পরিবারকে ও তো চাপিয়ে নাও ইনসবাক আলিহিল কাউল তবে যার সম্পর্কে আমার আগেই ঘোষণা দেওয়া হয়েছে আমার পূর্বসিদ্ধান্ত হয়ে গেছে যে তাদেরকে আমি হৃদায়ত করব না জাহান নামের ইন্ধন বাড়াবো অমান আমান এবং যারা ইমান নিয়ে এসেছে তাদেরকেও এতে চাপিয়ে নাও আমা আমা নমআল্লা কালিল নূ আলী সালামের সাথে অল্প কিছু সংখ্যক লোকই ইমান নিয়ে এসেছিল ওয়াকাল আর কাবু ফিহা বিসমিল্লাহে মজরেহা অমুর সাহা ইন্বি গাফুর রহিম এবং নূ আলি সালাম বললেন তীর কাবু ফিহা এই নৌ জানে এই নৌ কই তোমরা চেপে যাও সবার হয়ে যাও বিসমিল্লাহ আল্লাহর নামেই হচ্ছে তার গতি ওয়ামর সাহা এবং তার স্থিতি আল্লাহ পাকের নাম নিয়েই এর গতি হচ্ছে আল্লাহ পাক যতক্ষণ ইচ্ছা করবেন চালাবেন আর এর স্থিতি হচ্ছে আল্লাহর নাম ইন্না রব্বি গাফুর রহমনিশ আমার প্রতিপালক অবশ্যই তিনি বড় ক্ষমাশীল আর দয়াবান এই নৌজাহাজ তাজিরি বেহিম আল্লাহ বলছেন তাজিরি বেহিম ফি মহজিন কালজে বাল তরঙ্গ মালার মধ্য দিয়ে চলতে শুরু করল কালজি বাল যেই তরঙ্গ মালাগুলি ছিল পাহাড় পর্বত মালার মতো ওর মধ্যে এই নৌকো চলতে শুরু করলো না দা নোহিব না নূ আলিয়ালাম তখন তার ছেলের মায়া বরদাস্ত করতে পারলেন না ডাক দিলেন ছেলেকে ও এক দিকে গিয়ে আলাদা হয়েছিল ইয়াবো নাইয়া হে বৎস হে প্রিয় সন্তান এরকাম্মা না আমাদের সাথে তুমি সওয়ার হয়ে যাও আমাদের নৌকায় তুমি চেপে যাও আল্লা তাকুম্মাল কাফেরিন কাফেরদের সাথে হয়ে যেও না কালা সেই ছিল অবাধ্য বাবার নাচরণ করি অবাধ্য না ফারমান বলেছিল আমি পাহাড়ের উপরে উঠে যাব যা আমাকে পানি থেকে রক্ষা করে নেবে বাঁচিয়ে দেবে পাল তখন নুআ আল ইসালাম ইল্লা আসে আমরিল্লাহিম আজকে আল্লাহর এ আজাবের আদেশ থেকে কোনো কাউকে বাঁচাতে পারবে না তবে আল্লাহ পাক যার উপর দয়াবান হবেন সেই বাঁচবে ও হায় আলবাইনম আল মৌজো ফাঁকা ন আমিন কিছুক্ষণের মধ্যেই তাদের দুইজনের মাঝে অর্থাৎ নু আল ইসাল্লাম এবং তার ছেলের মাঝে তরঙ্গমালা এসে বা এই ঢেউ এসে আর সৃষ্টি করে দিল ফাঁকা নামিন আলমক রাকিন সুতরাং সে যারা নিমজ্জিত হয়ে ধ্বংস হয়েছিল তাদের দলভুক্ত হয়ে গেল তুমি পানিকে গিলে ফেলো তোমার উপর যে পানি আছে পানিকে গিলে ফেলো মা আকলেই ওপর থেকে যেহেতু ধর বৃষ্টি বর্ষণ হচ্ছিল পাক আদেশ করলেন আকাশকে যেহে আকাশ তুমি থেমে যাও পানি তোমার থামিয়ে দাও ওয়া গিজ আলমাও অথবা পানি জমিনে বসে গেল ওয়া গিজ পানি বসে গেল ওয়াকজি আল আল্লাহ আল্লাপাকের কার্য ধ্বংস করার কাজ সমাপ্ত হইল ওয়াস্তাওয়াত আলাল আল যুদি এবং সে নকো জুদি পর্বতে এসে ভিড়ে গেল ওয়াকইলা এবং আল্লাহর পক্ষ থেকে বলা হইল বৌদ কমিল জালেমিন জালেম সম্প্রদায়ের সর্বনাশ হোক জালেম সম্প্রদায় আল্লাহ রহমত থেকে দূর হোক ওয়া নাদবাহাম তার রবকে ডেকে ছিলেন ছেলে শুনল না আল্লাহ বলেছেন রব্বে হে আমার প্রতিপালক ইন্বী মিন আহলি নিঃসন্দেহে আমার সন্তান আমার পরিবারের অন্তর্ভুক্ত ওয়াঈ আর তোমার ওয়াদা চিরসত্য সত্য ও হাকে মিন এবং তুমি সর্বশ্রেষ্ঠ বিচারক আলাইয়ানুহ ইন্না আসামিন আহলিকে আল্লাহাক বললেন যে হেনু এই ছেলে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় তোমার পরিবার শুধু মমিন রায় যে মমিন নয় সে তোমার পরিবার পরিজনের অন্তর্ভুক্ত নয় ইহু আমালুন গাই রস এই ছেলে অসৎ কাজ করেছে অথবা ইন্নাহু আমালুন গাই রসআলে তোমার এই দোয়া করা ভালো কাজ নয় বা আবেদন করিও না যে সম্পর্কে তোমার সঠিক জ্ঞান নেই উপদেশ দিচ্ছি যাতে করে তুমি মূর্খদের অন্তর্ভুক্ত না হয়ে যাও বললেন নো আলি সাল্লাম হে আমার প্রতিপালক এমনি আউজিকা আমি তোমার আশ্রয় গ্রহণ করছি আন আস মা আল্লা সালি বেহি এলম এমন কিছু কামনা করা থেকে যে সম্পর্কে আমার জ্ঞান নেই আল্লাহ যেটা ঠিক নয় সেটা আমি তোমার কাছে চাইবো না ফিরলি আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করে দাও ও তার হামনি আর তুমি যদি আমার দয়া না করো যাব আল্লাহর পক্ষ থেকে হে নো এহবেত বেসালাম শান্তির সাথে তুমি নেমে পড়ো নৌকো থেকে আমার পক্ষ থেকে শান্তি তোমার উপর রয়েছে অবারাকাত আলাইক এবং তোমার ওপর আমার পক্ষ থেকে বরকত রয়েছে ও আল্লাহ ওমামি মিম্মা মাক আর ওইসব জাতির উপর রয়েছে যারা তোমার সাথে যারা রয়েছে তাদের মধ্য থেকে রয়েছে ও মামুন আর এমনও অনেক জাতি হবে যাদেরকে আমি ভোগবিলাসের ভোগ দেব। সামগ্রী দেবো সোমাই আজাবুল আলীম তারপরে আমার পক্ষ থেকে তাদেরকে ভয়াবহ শাস্তি পকড়াও করবে তাদের বিরুদ্ধাচরণের জন্য তাদের কুফুরির কারণে আল্লাহ পাক নবী করিমাল্লামকে সম্বন্ধ করে বলছেন যে এসব হচ্ছে ওয়াদিসের খবর এসব ঘটনা বলি হচ্ছে গাইবের সংবাদ যা অতীতে ঘটেছে নু হি হা ইলেক যেগুলি হে মোহাম্মদ সাল্লি আসসালাম তোমার প্রতি আমি দেশ করছি মা কুন্তা আলাম কৌম কামিন কাবুলি হাজা এর পূর্বে না তুমি জানতে আনা তোমার জাতি করে সাই জানতো ফসবের সুতরাং তুমি ধৈর্য ধারণ করো ইন্নআাল আকিব ইলমত্তাকে নিশ্চয়ই শুভ পরিণাম আল্লাহ ভীরুদের জন্য রয়েছে শেষ পরিণামে আল্লাহ ভিরুর রাই জয়ী হয়ে থাকে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের এই তফসিলের দিকে ফিরে আসছি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 खान मदनी, एबी एम जमन बिन बिन जहांगीर दायित्व देखुदा আল্লা ফ্রব্বুল আলমিন হুদের এক নম্বর পঞ্চাশ এর সাদ করেছেন যে আমি আদ সম্প্রদায়ের নিকট তাদের ভাই হুদ আলী সালামকে নবী করে প্রেরণ করেছিলাম তো মিথ্যায় রচনা করেছো মিথ্যা ধর্ম তোমরা নিজের পক্ষ থেকে গড়ে নিয়েছো ইয়া কৌম্লা আস আলকুম আলিহ আজরা সম্প্রদায় আমার তোমাদের কাছে আমি এর কোন পারিশ্রমিক চাই না তোমরা সঠিক পথে আসবে তোমাদের পেছনে আমি মেহনত করছি বলছেন হুদ আলি ইসালাম যে আমার পারিশ্রমিক তো একমাত্র আল্লাহ পাকের কাছে রয়েছে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আফাল্লাহ তাকেলুন তোমরা কি বোঝার চেষ্টা করো না হে সম্প্রদায় তোমরা তোমাদের প্রতিপালকের কাছে মার্জনা কামনা করো এবং তার দরবারেই তবা করো ইউরসল ইসলামা আলী কমিদুরারা যদি তবা ইস্তফার করো তাহলে আল্লাহ পাক তোমাদের ওপর আসমান থেকে মুসুলধার বৃষ্টি বর্ষণ করবেন যা দিয়ে তোমাদের জন্য বরকুত হবে ওয়াজিদ কুম কুয়াতান ইলা কুয়াতেকুম তোমাদের শক্তির ওপর আরও শক্তি বৃদ্ধি করে দেবেন তোমাদেরকে শক্তিশালী জাতিতে পরিণত করবেন ওয়াল্লা তাত্লা মুজরিমিন অপরাধী হয়ে তোমরা মুখ ফিরিয়ে নিও না আমাদের কাছে কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ তোমার কথা শুনে আমাদের এই মাহবুদুলিকে আমাদের উপাস্যগুলিকে আমরা ছাড়তে পারি না অমানু কবে आ तुम कथार विश्वास करते हाथेना एकमात्र एक उपास्यर अशुभ छाय तुम्हें लेगे हत्या किस्य अशुभ छाय लेगे और तर अभिसे तुम ये अवस्था कल बोलें खुद अलिस्लम इन्नी उसे्लाह्ला के सी रखी वसाद तुम्हरा सी थो ষড়যন্ত্র করো যা করার থাকে সোমবালাত অবকাশ দিও না দেখো কার জয় হয় ইন্নি তবাক্কাল তো আল্লাহ রব্বি ওর্বেকুম আর আমি আল্লাহর উপর আস্থা রাখি যিনি আমার প্রতিপালক তোমাদের প্রতিপালক এমন কোন প্রাণী নেই পৃথিবীতে এমন কোন আল্লাহ পাকের চরণশীল জীব নেই যেই জীবের আল্লাহ পাক কপাল ধারণ করে নেই আল্লাহ পাক সবকিছুর মালিক সমস্ত জীবের মালিক ইন্স মুিম নিশ্চয় আমার প্রতিপালক সহজ রাস্তার যদি ফিরে যাও ফা তুকা যা জানি আমাকে পাঠানো হয়েছে তা তোমাদের কাছে ছাড়া আমার রব আরেকটি জাতিকে তোমাদের ইস্তলাভিস্ত করবেন তোমাদেরকে ধ্বংস করে ওলা তাজুরু নহ আল্লাহ পাখের কোনো রকমই ক্ষতি সাধন করতে পারবে না ইন্না রব্বি আল্লাহুল্ল হাফিজ নিশ্চয় আমার প্রতিপালক প্রত্যেক বস্তুর ওপর রক্ষণাবেক্ষণকারী আল্লাহ পাক বলছেন ওল্না নজ্জয় না হুদান আজাবিন গালিদ আর যখন আমার আজাবের আদেশ চলে আসলো এ হুদ আলি সম্প্রদায়ের জন্য নজ্জাই না হুদান তখন হুদ আলি ইসালামকে আমি মুক্তি দান করলাম আমন মা আর যারা তার সাথে ইমান নিয়ে এসেছিল আমার রহমতেই অনাজ্জাই নাহমিন আজাবিন গালিদ এবং তাদেরকে কঠিন শাস্তি থেকে আমি মুক্তিদান করলাম এই তো হচ্ছে আদ সম্প্রদায় যে সম্প্রদায় তাদের প্রতিপালকের বিধান সমূহকে অস্বীকার করেছিল বা আসাও রসুল আহ আর তাঁর রসুলগণকে অস্বীকার করেছিল কারণ একজন রসুলকে যদি কেউ অস্বীকার করে তাহলে সমস্ত রাসুলকে যেন অস্বীকার করলো এইরকমই একটি বিধানকে যদি অস্বীকার করে তাহলে সমস্ত বিধানকে যেন অস্বীকার করলো তাই আল্লাহ ফাকরাবলা এখানে বহু বচন রসুল বলেছেন অত্যাহু আমরা কুল্লি জব্বারিন অনিদ এবং এরা অনুসরণ করেছে এমন এক পরাক্রান্ত প্রবল দুশ্মনের শত্রুর যেই ব্যক্তি হচ্ছে অবাধ্য আনিদ যে ব্যক্তি হচ্ছে অবাধ্য অবাধ্য এবং প্রবল পরাক্রান্ত দুশ্মন তার এরা অনুসরণ করেছে অর্থাৎ শয়তানের অনুসরণ করেছে আল্লাহ বলছেন তাদের ওপর লাগিয়ে দেওয়া হয়েছে অভিসম্পাদ এই পৃথিবীতে ফিহাজ ইহিদ্দিন এই পৃথিবীতেও কেয়ামা এবং বিচার দিবসে কিয়মতের দিনও আল্লাহ শুনে রাখো ইন্না আদান আদ সম্প্রদায় তাদের রবের সাথে কুফুরি করেছিল আলা শুনে রাখো বোধ আদিন কমে হুদ হুদ আল ইসলামের সম্প্রদায় আদের জন্য রয়েছে আল্লাহ পাকের অভিসম্পদ তারা আল্লাহর রহমত থেকে দূর হোক আল্লাহ পাক এখান থেকে সামুদ সম্প্রদায়ের ঘটনা সংক্ষেপে বর্ণনা করেছেন যাদের নবী সোয়ালে আলি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছিলেন সে আল্লাহর একমাত্র যার ছাড়া তোমাদের কোন মাহুদ নেই আনসাহ তোমাদেরকে আল্লাহাক মাটি থেকে সৃষ্টি করেছেন আর এতে তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন আবাদ করেছেন এবং তিনি সাড়া দানকারী দোয়াই আল্লাহ ফাকর বলছেন কালু তারা বলল সামুদ সম্প্রদায় বলল হে সালেহ কাদা ফিনা মার্জুয়ান আমাদের মাঝে তোমার সম্পর্কে আমাদের অনেক আশা ছিল অনেক আশা রাখতাম তোমার কাছ থেকে যে তোমার দ্বারা ভালো কিছু কাজ হবে কাবলা হাজ এর পূর্বে আর তানোদায় আমাদের পূর্বপুরুষরা যে সব দেবদেবীর পূজা করত যে সব উপাস্যের উপাসনা করতো সেগুলি থেকে আমাদেরকে বাধাদান বাধা দান করছো না আর নিশ্চয়ই যে দিকে তুমি আহ্বান করছো সেই ক্ষেত্রে আমরা সন্দেহের মধ্যে পড়ে আছি মহান আল্লাহ এর স্বাদ করছেন যে সোয়ালি আল্লিশ সাল্লাম বললেন হে আমার সম্প্রদায় আর আয় তোম আচ্ছা বলো তো ইন কুন তো আলামি আমি যদি আমার প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি ও আতানি মিনহ রাহমা এবং তার পক্ষ থেকে তিনি আমাকে রহমত দান করেছেন ফামাইয়ান সরুন মিন আল্লাহ তাহলে আল্লাহর কবল থেকে আমাকে বাঁচতে কে রক্ষা করবে ইন আশাই তুহ যদি তার নাফার মনে করি ফমাতজি দুন আনি গর তক তোমরা আমার ক্ষতি বৃদ্ধি করা ছাড়া আর কিছুই করতে চাও না হে আমার সম্প্রদায় হা জে হি নাকুল্লাহম আয়া এ হচ্ছে পাকের উষ্ট্রি তোমাদের জন্য মো স্বরূপ নিদর্শন স্বরূপ ফুহা এই উষ্ট্রিকে তোমরা ছেড়ে দেবে তাফি আজ্লা আল্লাহর ভূমিতে খেতে থাকবে চরতে থাকবে ওলা তমসু সুইন ফয়া খুজাকুম আজাবন করিব তোমরা এই উষ্ট্রিকে কোনো অনিষ্ট দিয়ে স্পর্শ করবে না এর ক্ষতি সাধন করবে না না হলে তোমাদেরকে শীঘ্রই আজাব পকড়াও করবে আল্লাহাক এর সাদ করেছেন তাদের ঘটনা সম্পর্কে জবাই করে দিল ফাঁকা তখন আল্লাহ তোমাদেরকে অবকাশ দেওয়া হইলো যা লেখা গাই রোমাক এই এমন এক প্রতিশ্রুতি যা মিথ্যা হওয়ার নয় মিথ্যা হতে পারে না আল্লাহাক বলছেন যখন আমার আজাবের আদেশ চলে আসলো সমুদ্র সম্প্রদায়কে ধ্বংস করার ক্ষেত্রে না নাজ্জাইনা সোয়ালিহান তখন সোয়ালি আলিয়াসাল্লামকে আমি মুক্তিদান করলাম। করলামুমাহ আর যারা তার সাথে ইমান নিয়ে এসেছিলেন আমার রহমতে তাদেরকে আমি নাজাদ দিলাম অমিন খিজিয়ে আর সেই দিনের লাঞ্ছনা থেকে আমি তাদেরকে মুক্তিদান করলাম ইন্না রব্বাকা হুগল কউল আজিজ নিশ্চয় এ নবী তোমার প্রতিপালক সর্বশক্তিমান এবং সর্বজয় আল্লাপাক ইরশাদ করেছিল যারা জুলম অত্যাচার করেছিল সামুদ সম্প্রদায় তাদেরকে প্রচন্ড শব্দ পকড়াও করলো এমন আল্লাহ বিকট শব্দ দিলেন যাতে সর্বনাশ হয়ে গেল ফাস বাহফি দিয়া রহিম সুতরাং তারা তাদের নিজ নিজ বাড়িতে নত যানো হয়ে পড়ে থাকলো কা আল্লাগনা ফিহা মনে হচ্ছিল যে তারা এখানে ছিলই না তাদের ঘর বাড়িগুলি এমন বিরান হয়ে গেছিলো যে মনে হয়েছিল যে কোনোদিন এখানে তারা থাকেনি আল্লাহ শুনে রাখো ইন্না সামুদা কফারুর রব্বাহম সামুদ সম্প্রদায় তাদের প্রতিপালকের সাথে কুহুরি করেছিল আল্লাহদ আল্লি সামুদ সুতরাং সামুদ সম্প্রদায় আল্লাহর রহমত থেকে দূরে হয়ে যাক তাদের ওপর অভিসম্পদ হোক পাক তারপরে এব্রাহিম আলী সাল্লামের কথা বর্ণনা করেছেন যে তার কাছে সুসংবাদ নিয়ে আসলেন ফেরেস্তাগন ওয়ালাকাত জা আতুর রসলোনা এবরাাহিম আবিল বুসরা নিঃসন্দেহে আমার দূতগুণ অর্থাৎ ফেরেস্তাগন এব্রাহিম আলি সালামের কাছে সুসংবাদ নিয়ে আগমন করেছিলেন কালু এবং তারা এসে বলেছিলেন সালামা যে ইব্রাহিম তোমার প্রতি সালাম হোক কালা সালাম তখন ইব্রাহিম আলি সাল্লাম সালাম বলেছিলেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ওবরকাতু অল্প সময়ের মধ্যেই তিনি ভুনা বাছর নিয়ে এসে উপস্থিত হলেন মেহমান মনে করে তিনি ভাবতে পারেনি যে এরা আল্লাহর ফেরেস্তা যখন দেখলেন যে এ মেহমানদের হাত তো খাবার পর্যন্ত পৌঁছেছে না এরা তো খেতে হাত বাড়াচ্ছেন না নাকি রাহম তখন তাদেরকে অজ্ঞাত পরিচয় মনে করলেন ও আউজাসামিন হম খিফা এবং তাদের থেকে ভয় অনুভব করলেন ভীত সন্ত্রাস তো খানিকটা হইলেন যে কে এরা আল্লাহ জানে কালু তখন ফেরেস তারা বললেন লা তপনি ভয় করিয়েন না ইন্না এলা কমে লুত আমাদেরকে লুত আলি সাল্লামের সম্প্রদায়ের উদ্দেশ্যে পাঠানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে ও আমরা আতহ কায়েমাহ আর ইব্রাহিম আলি সাল্লামের স্ত্রী সারা রাজি আল্লাহ তাল আনহা তিনি পাশে দাঁড়িয়েছিলেন পর্দার আড়ে ফাজেকাত তিনি হেসে উঠলেন সেই সময় আল্লাহ পাক বলছেন যে আমি সেই সারা আলিহা সালামকে সুসংবাদ দিলাম ইসাহাকের তার পেট থেকে ইসাহাকের জন্ম হবে অমিম ওরা ইসাহ ইয়াকুব আর ইসাহ আলিহাসাল্লামের পরে ইয়াকুব আলিহাল্লাম তার প্রজন্মে আসবেন তখন তিনি বললেন সারা আলি হালাম যে হাই কপাল আ আলে দো আন ও আনায আমার আ সন্তান সন্ততি হবে অথচ আমি অত্যন্ত বুড়ি হয়ে গেছি ওয়াহাজা আবা আলী আর আমার স্বামী অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছে ইন্না হাজ আলা সাইন আজীব এটা তো বড়োই আশ্চর্য বিষয় কালু তখন ফেরেস্তারা আ তাজাবিন আমরিল্লা আল্লাহর আদেশের উপর তুমি আশ্চর্য হচ্ছ রহমতুল্লাহ অবরাকাত আলী আহলাল বেদ আল্লাহর রহমত এবং বরকত তোমাদের উপর রয়েছে হে এই পরিবারের লোকেরা এবং আল্লাপা বলছেন যখন ইব্রাহিম সালামের ভয়ীতি দূর হয়ে গেল সাহস বাড়লো যে তারা ফেরেস্তা জা আতুল তার কাছে সুসংবাদ চলে আসলো ইজা দিল নাফিকাউ মিলুত তখন আমাদের সাথে ফেরেস্তারা বলছেন লুত আলী ইসলামী সম্প্রদায় সম্পর্কে বাদানুবাদ করা শুরু করলেন যে তাদের মধ্যে তো মোমিন মুসলিমরাও আছে এরকম কথা বলা শুরু করলেন ইন্না ইব্রাহিম হালিমন আউ্হ মনীব নিশ্চয় ইব্রাহিম সালাম অত্যন্ত সহিষ্ণু আউ্হন এবং কোমল হৃদয় মনীব আল্লা মুখি আল্লাহ ফরুল আরেকটিম আ রেজ আন হাজা এখান থেকে মুখ ফিরিয়ে না তোমার রবেদ আদেশ চলে এসেছে ওয়াই আজ গাই মারদুদ আর এই লুত আলাইসাল্লামের সম্প্রদায় সম্পর্কে আমি বলছি যে তাদের এমন আজাব আসবে যার খণ্ডন কেউ করতে পারবে না এখানে আজকের মতো তাফসি শেষ করছি আল্লাহফাক যেন আমাদের জান্ন তোরফির দোষ দান করেন সুভান রব্বিকারব্বিলাম আলমুর সরিন আলহামদুলিল্লাহ রব্বা আলমিন চারদিকে চলছে এক জোয়ার প্রচন্ড পিছিল সরু পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তহিতের প্রচার কালিমা আবেদন প্রতি বৃহস্পতিবার রাত